এর অর্থ হচ্ছে ওইসব লোকজন যারা در ما দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল মুতাফফিফীন ওয়াইল দুমফফিন মুতাফফিফীন দের জন্য মাপে কমকারীদের জন্য 있는데요 এই যে মাপে কম করে যারা এদের গুণ সামনে বলছেন আল্লাযী ইযাকতা'ন আলাল নাসি ইস্তাওফুন ওরা জাহান্নাম যখন লোকজন থেকে মেপে নেয় তখন পুরা নেয় মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয় স্পষ্ট ছিল না এরপর ওদের কি বিশ্বাস নেই যে ওদেরকে ওদের কি বিশ্বাস নেই যেতে হবে ওদেরকে পুনরায় উঠানো হবে এর উপর কি ওদের বিশ্বাস নেই কোন দিনে যেদিন মানুষের সৃষ্টি করে রোগের সামনে তাতে পারেন বাংলাদেশ বাংলাদেশ আমি চলে এসেছি সবাই বলেন আচ্ছা বলেন তো পালাতে পারবে কি। আবার অনেক মানুষ আছে আছে থেকে পালিয়ে যায় আপনি যাবেন করে অল্প কামাই করেন যারা পালিয়ে গেছে হয়তো বলবে হ্যাঁ আরেকটা অবস্থা থাকবে সব হয়ে যাবে এরকম যদি হতো তাহলে লোক পালিয়ে গেছে সবাই কুটিবুজে হয়ে আর বাংলাদেশে এখানে দশ বছর বছর আলোচনা আর তথি মত মানে যারা বা ওজনে কম عبد الله <سؤال> بن عباس اللي كتب له لما قدم النبي صلى الله عليه وسلم المدينة كانوا من اخضق الناس كيلا لما الله الرسول صلى الله عليه وسلم المدينه اصلا تقول خرابشين كيله يا باري مين بيطلع باري كانوا بيقولوا كل جنس নেপে দেয় কোনটা করে দেয় কোনটা দেয় আর কোনটা খুবই খারাপ আর লোকজন তখন বাপা ইন করলেন যারা মেপে কম তাদের জন্য ধ্বংস অথবা এমন বেকালা আছে আর মিটার আছে মিটার এমন পদ্ধতিতে রেখেছে প্রতি কিলোতে একশো গ্রাম কমে যায় হয় কিনা আমার জানেন না আর আমাদের দেশে যে আগে যে এখন এখনো কিলোগ্রাম একটু মিন্না মিল্না করে তো যা যারা মাপে কম এর জন্য ধ্বংস যখন এই আয়াতিল না এখন যখন আয়াতিল আমরা জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين اذا اكتروا على الماس يستنفون بسم الله الرحمن الرحيم ويل للمطففين सुंदर قرط قرط ها এখন বুঝতে পারছেন আমল নাই নাম কথা সুন্দর করে পড়ে একটাও দাঁড়িয়ে ঠিক না একদম ফ্রেশ সেবা হয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এর সাথে সাথে জরুর আমনশাল্লাহ আমন করুন তাহলে দেখুন এখানে আল্লাহকে বলছেন ويل للمطففين الذين يركبون على ما يستوفون তবে যখন লোকজন দেখি মেপে নেয় পুরি বুনলে আরে ভাই এসব কাম তো হয়ে গেছে ঠিক না নিবারসমূহ একদম মজবুত হ্যাঁ নেয় তো একদম মজবুত পুরো পুরি আমরা বসে নেই সোnabla পুরি নেবে ঠিক আছে যদি কেউ দ্বিতীয় সময় বলে আমি পুরাপুরি আর একদম দশ গ্রাম বেশি দিয়েছি রুটি আলহামদুলিল্লাহ সোভাব যখন এই দেশে সময় দিন কো আজ এই দেশে মিয়া কি করো আছো বিশ্রাম বাকি তো এর জন্য হয় সাইয়েদুল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা ওজন দিতে সময় পুরোপুরি ন্যায় ভাবে মানুষকে দিও আর পল্লা ত্রুটি করো না আর পেশার সৃষ্টি করিবে এটা তোমাদের জন্য কল্যাণ আল্লাহ তোমাদেরকে এর মধ্যে বর্গ করিবে যদি তোমরা গমিন হয় তাহলে এটা মানো কিন্তু না তাদের জন্য ধ্বংস অনিবার ধ্বংস ধ্বংস আসল গোষ্ঠীর বলেছেন আবদুল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি পাঁচটি গুণ আসে তোমরা এর দ্বারা আক্রান্ত হল কাছে আশ্রয় চাইছি তোমরা জানু এরকম অভ্যাসের অভ্যস্ত না تقول لكي لنا تم رأب دوري تحقق إذ روحي بورجن لم توهد الفاهجة في قوم قط حتى يعننوا بها إلا فشافيهم الطاعون والأوجاع التي لم تكن مضد في أسلافهم الذين مضدوا إكتغلوا وشتيل كارسطورم وشتيل الله بورطغان جيسو جي كارسطورم عمر ديكتر بجي বিচার ঠিক না দেখছিলেন আমাদের তারা কর্মী বলে সবাই বলল হ্যাঁ কর্মী তুমি তাদের কাছে গেলে তুমিও লিপ্ত হলেও লিপ্ত হচ্ছে তাই পাপ কাজ হচ্ছে অসমী কিসের কর্মী বলেন যদি কোন জাতির মধ্যে এইরকম বেহায় বেলাপনা আল্লাহ না ফরমারি পর্দাহ অস্থিরতা ছে তাহলে তাদের মধ্যে আর মহামারী পূর্ববর্তীদের মধ্যে ছিল না পূর্বে তারা চলে কিছুদের মধ্যে ছিল না এরকম রোগে তারা আক্রান্ত হবে তাই দেখতে দেখা যায় আপনারা না দেখছেন কিরকম যদি তারা কম করে কম দেয় তাহলে তারা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে কঠিনের সম্মুখীন হবে তিনটি গুণ বর্তমানে আমাদের দেশে পাওয়া যাচ্ছে কিনা দুর্ভিক্ষ দুর্ভিক্ষ না হলেও দুর্ভিক্ষ কিছুদিন পূর্বে যে এ ধারা যদি চলতে চায় তাহলে স্পষ্ট দুর্বিক্ষ হতে পারে আর আরেকটা কঠিন ব্যবহারের সম্মুখীন এটা তোর তারা আরেকটা সরকার তাদের উপর জুলুম করবে রাজা জুলমের সম্মুখীন হবে তারা সন্দেহ নাই আমরা যে জন্মের সম্মুখীন আছি কি বলার সম্মুখীন এখানে বলছেন যদি তারা মাপে কম দেয় ওজনে কম দেয় তাহলে এই তিনটি বিপত্র দ্বারা হবে আরেকটা যদি তারা আদায় না করে তাহলে আসমান থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে তো বৃষ্টি তো নির্ব করে দিলেন এরপরে বলছেন যদি চু না থাকতো এইসব প্রাণী না থাকতো না থাকতো তাহলে তাদের উপর বৃষ্টি নারীর হতো না জন্তুর কারণে গরু মহিষ ইত্যাদির কারণে বৃষ্টি দেওয়া হচ্ছে আরেকটা যদি তারা আল্লাহ সাথে যে অঙ্গীকার করেছে আল্লাহ যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে তাহলে তাদের মধ্য থেকে ছাড়া অন্য দুশ্মন তাদের উপর ছাপিয়ে দেবে ফলে তাদের হাতে যা আছে তার কিছু অংশ তারা নিয়ে যাবে আপনি হতে পারবেন না ওদের অনুমতি ছাড়া তাহলে তো আমাদের উপর ঢেকে বসেছে পাঁচ নম্বর দেখেন যদি আল্লাহ যে করেছেন সে কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে দেশ পরিচালনা না করে বিচার বিমর্ষা না করে আল্লাহ যে কিতাব না যদি তারা নির্বাচন নির্বাচিত না করে না করে তাহলে আল্লাহ করে দিবেন তো আমাদের দেশে লড়াই সৃষ্টি আছে কিনা পরস্পরে কি আপনি এর কাছে যান আল্লাহর কালাম বিরোধী নেতৃত্ব ওর যান আল্লাহর কালাম নেতৃত্ব ঠিক না বর্তমানে যেটা ওইটা যদি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার মীমাংসা না করে যে বিবেচনা না করে তাহলে رب العالمین তাদেরকে পরস্পর লড়াই সৃষ্টি করে দিবেন যার যেন প্রমাণ বর্তমানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সবাই না আল্লাহ না আল্লাহ কথা স্পষ্ট কিনা جی یہ حدیث کی امام ہے امام نبی محمد صلی اللہ علیہ شیخ ناصر الدین بھائی যেকোন করা হয় তা অন্তর্ভুক্ত আবদুল্লাহর আল্লাহ يكفر الذنوب كلها الا الامان الله পথে যদি কেউ শহীদ হয় তাহলে এই অবস্থায় তার সমস্ত গুনাহ माफ হয়ে যায় তবে আমলও माफ কি মাফ হবে বলতেন আব্দুল্লাহ ثم يكتب في يوم القيامه وان تقتل في سبيل الله فيقال اد ابي যদিও সে আল্লাহর প্রতি শহীদ হয়ে থাকে ভার্য থাকে শহীদ তাকে বলা হবে তুমি তোমার আমানত আদায় কর্মানতের খেয়াল করেছে আমরা যেসব কাজ আমাদের কাছে আমাদের উপর অর্পিত করা হয়েছে ওগুলো যদি আমরা নিয়মতান্ত্রিক আদায় না করি তাহলে আমাদের দায়িত্ব আদায় করলাম উত্তর দিন আপনাদের উপর অর্পিত আছে সবাই বিশ্বাস করতে হবে আপনি এখানে কাজ আছেন ত্রুটিবদ্ধ হিসেবে ত্রুটিপূর্তিতে হালকা হালকা মেটাল করতে না কিন্তু আপনি এমনিতেই আমার দায়িত্ব আদায় করছেন ত্রুটি হয় আমরা চেষ্টা থেকে বিন্দুমাত্র ত্রুটি না হয় কথা বলছেন যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনি আমার দায়িত্ব নিয়ে তাদেরকে দেওয়া হবে তখন বলা হবে এখানে তোমরা হাউিয়ে যাও হাউ আমাদের বাংলাদেশে করে হাবিয়া হাবিয়া দু না ওই হাবিয়া নিয়ে যাও হালকা হবে যার পল্লা হবে তার ঠিকানা হবে তার মা হবে আমরা আপনি কারণ আপনার ঠিকানা গুন জায়গায় আপনার মা শুভ আপনাকে আপনার মা বলে নিয়ে ঘুমাত ঠিকানা আপনার আর যদি এক ছেলে কি বলছেন যার পাল্লা হালকা হয়ে হবে তার তখন তাকে বলা হবে ওকে নিয়ে যাও হাউ নিয়ে যাওয়া হবে তাকে হাউ হাওয়া প্রতি কি তার সামনে তার আমানতের দায়িত্ব তার উপর অর্পিত করা হয়েছিল ওই আমানতকে যে আকৃতি দিতে আমানত ছিল ওই আকৃতি তার সামনে পেশ করা হয় সে তার আমানতকে দেখবে তখন বুঝতে জানতে পারবে এইটি হচ্ছে আমার ওই আগে তো আমানত দুনিয়ার আমানত তখন তাহলে এখন জায়গায় হবে জাহান্ন ভিতরে ইন্দে তার দুই কাজের ভাষারে তুলে উপরে উঠবে সে মনে করবে জাহান্ন থেকে বের হয়ে যাচ্ছে তখন ওই আমালত যা তার দুই কাজের উপর থেকে অটোমেটিক খসে পড়ে যাবে আবার সে ওই পাওয়ার জন্য আবার যাবে আবার হবে আবার ওরকম আবার পড়ে যাবে এই অবস্থায় তার ক্ষতিটা পেয়েছির কালি যারা চালক পড়েন একক্রে আমানত আদায় করছে করে। আজকে থেকে তো কোন সবাই মধ্যে যদি বড় এটা কবুল হবে না একমাত্র আল্লাহ দৃশ্যে পড়বে আল্লাহ দিলনের জন্য একদিন আমাকে কবরে যেতে হবে আজকে আমি মাটির উপরে চলাফেরা করছি জানিনা কোন দিন আসবে এমন সময় বলবেন কিরা সবাই জানে মৃত্যু অবশ্যই আছে মৃত্যু সন্নিকটবর্তী তাই সদা ধরে আছেন আল্লাহ নাফরমানি করবেন না আমানত বলেন সালাতু আমানা والوضুউ আমানা উযু আমানা উযু ছাড়া সালাত হবে না উযু নাই লুজ লুজ বলেন লণ্ডমা হবে উযু ছাড়া সালাত এরপরাই করিনি কিন্তু আমাকে বলেছি আচ্ছা আপনার হবে না মিথ্যা হবে না তোমরা ভয় করো আল্লাহ কে আর তোমরা ভেবে দেখো আগামীকালের জন্য কি প্রেস করুকিং আগে দিতে হবে না পরে দিতে হবে আপনি যদি সাথে সাথে যাবেন একটু ব্যতিক্রম বলে দেখছেন তাই না চলে গেলাম চান্স রে ওখানে বলা হচ্ছে না আরো একদিন দুই দিন ভালো বাংলাদেশ থেকে আসতে পাচ্ছি আপনি একটা সিম নিবেন সিম কার্ড আগে পয়সা মত পয়সা আগে দিতে হবে তারপরে যেদিন যাওয়ার ওই দিন আসবেন আচ্ছা আবার আপনি টিকিট দিলেন টিকিট নিলেন পয়সা দিলেন এই টিকিটের পয়সা বেরোত দিয়ে যায় যদি এরকম হয় বিশেষ আমরা দেখছি হঠাৎ করে মুসিবত্ন আমাদের দেশে দেখবেন পরিমাপ যন্ত্র বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের আছে আরেকটা পরিবার চার মিটার এটা তো মাপা বাবা হয় কিনা আপনি চার মিটার তিন মিটার আমি উর্দু বললাম উর্দু বুঝি স্পষ্ট তো বাংলা কেন উদ্রে মান আর এরপর বলছেন আরো কিছু কয়েকটি কথা উল্লেখ করেছেন এরপরে এই সব আমানতের মধ্যে এই আমানতটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাধারণত আমরা একজন আরেকজনের কাছে যে গচ্ছি তো রাখি মানুষ আপনি আরেকজনের কাছে আমি এখন যাচ্ছি আপনার কাছে রেখে গেলাম এরকম করে দিবা সবাই করে রাখি ঠিক আছে অন্য লোককে তো আমি আর মানুষও বুঝি এরকম পাওয়া যায় যে বুঝে ওই আমার দিয়ে দিতে চায় সাধারণত করে না বুঝে বেশি সব মানুষ তাই চান্স একজন দুজন পাওয়া যায় কি আমার বন্ধু মানুষ আল্লাহ আল্লাহ মানুষ নবাজি মানুষ মনে করেন অথবা এমনিষ্ঠ লোক মানুষ সে করবে ভাই দুই হাজার চার হাজার বা পাঁচ হাজার না কয়েকজন এসছে কয়েকবার আমার কাছে আমি কত পাঁচশোরিয়ার অধিক হয়েছে পরে বলে কষম ভাব কষম ভাব এই করে হাত রেখে বলো কষম বলো এসব ক্ষেত্রে যদি বেশি দেখা হয় সাক্ষী রাখেন তো হচ্ছে হয়তো দশ তেমন অসুবিধা নেই হয় দুইজন দুইজন ওরা দেখেছি আমি আপনাকে বিয়ার এই জিনিসটা কি আপনিও নিলেন করে দেওয়ার সময় বলবে ভাই আসেন আপনারা খবর দা আমার খেয়াল করবেনা আমাদের দিন আল্লাহ রাতে হবে আচ্ছা বলছেন তার নাম হচ্ছে দাদা فاتئل برائد عابد عبد الله بن مسعود رضي الله عنهকে তার এই কথা যখন শুনল তখন আসলাম যখন বারা বিন আজিজ رضی الله عنه কাছ থেকে এসে বলনা আল্লাহ তাআলা ইলমা قال ابن قال كذا قال كذا আপনি বলেন তো আব্দুল্লাহ بن مسعود رضی الله عنه কিন্তু এরকম এরকম কথা বলেছেন আমল সম্পর্কে আপনি কি বলেন ঠিক শতদিন কিনা তখন বারা বিন নির্দেশ দিচ্ছেন তোমরা আমার কাছে পরিপূর্ণ রূপে পৌঁছিয়ে দেবে বলে আব্দুল্লাহ বলে সত্য বলে আমানতে আদায় করবেন এবারে দেখুন যদি আপনি আদায় ত্রুটি করেন এর মধ্যে সামনে আর বিশেষ করে যেটা স্পষ্ট মাপে আর ওজনে কম দেয়া স্পষ্ট জানান ধ্বংস কম জানি দেব ধ্বংস ওজনে যারা কম দে এদের জন্য এদের গুণ কি তাহলে এটি আমাদের মধ্যে শহরে সময় একদম ভুল আর মানুষের সময় হ্যাঁ সময় পুরোপুরি নেই বেশি দিল যেমন একটা মানুষ বিক্রেতা তোর বন সই হ্যাঁ সুযোগ পেয়েছিস হ্যাঁ পঞ্চাশ জিনিস বিক্রি করে একশো দিচ্ছিস নাকি বিক্রেতা দেওয়া ঠিক না আপনি চাল কত মানুষ আছে মাঝে মধ্যে ফেসবুকে দেখতে পাই নিয়ে গেছে ওই ছোলে বেগ অন্য কিছু আর কোনো আর সেদিন দেখলাম একটা নারী অসুস্থ অসুস্থ হবে না সত্যি হবে ও কিন্তু কিছু নেই কিন্তু নিচে যে তার যে বস্ত্র এর ভিতরে একটা জেব রেখেছে বড় আবার কেউ যদি নতুন ধর নিজের বেশি। জানাতে বলো যদি জান্নাত যেতে চাই তাহলে মানুষের সাথে ব্যবহার করবো না ইনশালা ওজনে কম দিব না আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান غش فليس منا মান গশ ফলাইসা মিন্না যে আমাদের সাথে ধোকার ব্যবহার করেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকতালাউ আলাল যারা এরকম করে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এর কথা আমাদের সকল কি সকল কি বলছেন ওদের কি বিশ্বাস নাই ওদেরকে আমাদের দিন আবার হবে আমরা মারা যাত মাটিতে যাবেন এই মাটি থেকে আমি এই মাটিতে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেবো আবার আমি তোমাদেরকে এই মাটি থেকেই বের করবো বলে সুখান আমরা কোন জিনিসের সৃষ্টি আবার মাটিতে যাবেন আমার সমুদ্রে যাতে অনেকে হয়তো ভাগ খেয়েছে কীট পতঙ্গ খেয়েছে ইত্যাদি ইত্যাদি যে যে অবস্থায় আছে রবুল আলমিন কে বললেন ওব্রাহি মোহবিল মৃতদেরকে কিভাবে জিন্দা করবে সুভাগ আল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে বললেন আওয়ালিন আমার পুরোপুর পরিপূর্ণ বিশ্বাস রয়েছে কিন্তু আমি চাই যেন আমার মনটা শান্তি পায় শান্তির জন্য পুরোনো হয় আমি দেখতে পাই বিশ্বাস আচ্ছা আপনাদের তোমার বিশ্বাস আছে কিনা আল্লাহ আমাদেরকে আবার তুলনা চলবেন তাহলে আপনি কিনা বলেন মুসলিম ইব্রাহিম আলি ইসলাম যদিও মানুষ এবং জিনিস পালনের নির্দেশ দিয়েছেন উভয়কে বলা হয় মুখাল কিন্তু মানুষের সাথে দিনের কোনো তুলনা হয় না মানুষ মানুষ ধনুসানিমুসলামের মধ্যে আমির আলীমুসলামদের মধ্যে রসুলের মধ্যে রসুল আলম দুই ব্যক্তিকে সালীম বানিয়েছেন একজন হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম আরেকজন নাই হচ্ছে এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের মধ্যে কোন রকমের মিশন নাই বন্ধুত্ব নাম হচ্ছে এই দেখেন তো আমরা যখন সহাদ আলম আর তাই আর পড়ার পর এই জন্য আর কারণ আছে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 তুমি জিন্দা করতে পারো এরপর আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে কিন্তু আমার মন চায় আমি যেন দেখি আর আমার মনের শান্তি মনের শান্তি আসে মনটা যেন শান্তি পায় আল্লাহ কি বললেন পাঠি পাল <Sibiti> এমন হবে যারা হবে তোমার অনুগত পরিপূর্ণ উঠবে কিরকম অনুগত বর্তমানে আমরা দেখতে পাই কোন লোক আছে লোক হয়তো পাখি ফালে চলে আসুন তো ওইরকম তার টি পাখি পাললেন নিজের জিকে তাদেরকে ধাপিয়ে দিলেন আল্লাহ বলে ওই পাখিগুলিকে জয় করে ভয়াবহ করে এক একটা বিভিন্ন পাহাড়ে রেখে দিবে তারপরে মনে করি আমরা যেমন ধরে সীমার পথ বানিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি অত টুকরো টুকরো করে ওদেরকে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে পরে ডাকছে আমার চলে সবাই দৌড়ে দৌড়ে নিয়ম তান্ত্রিক এবার হিমালী চলে এসেছে কেউ যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করতে হবে রাস্তায় বলেছেন আবার ওই দিনের গ্রহণ করছে কি দিন লোকজন সামনে দাঁড়াবে সবাই আচ্ছা বলেন তো এই আমাদের দিন যখন আপনি উঠবেন তখন আর কোন জায়গায় যাওয়ার মতো স্থান আছে থাকবে কোন জায়গায় যাবেন ওই জালি বাচ্চারা গেল কোথায় দুনিয়ার বাচ্চারা গেল কোথায় তাই আমার ভয়া আমরা সবাই ভয় করি মনে। এখন দেখুন আপনার আপনি যদি চুপ বন্ধ করেন যাবেন কোথায় আপনা দেহ থেকে কিন্তু যখন আপনার ম চলে আসবে তখন আপনার কি অবস্থা হবে কবর জিন্দি সামনে কিনা কবরের জিন্দি কি আমাকে তার যাবতীয় পরিপূর্ণরূপে পালন করা আল্লাহ তুমি আমাদেরকে মাফ আমাদের মা বাড়ি মাফ করো সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ পিছনে সব খাত মাফ করো মৌলা আল্লা সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আমাদের অনেক পাপ রয়েছে অনেক জেনে করেছি না জেনে করেছি সব তুমি মাফ করে দাও যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো যারা ঋণ প্রস্তুত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ দাও আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিভিন্ন রকমের বিপদ আক্রান্ত হয়েছেন সবাইকে তুমি মা আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন তার পরিবার পরিজন বাচ্চা রেখেছে অবিভাবক তো তুমি নিয়ে আল্লাহ তুমি তাদের কোনও মুসলিমদেরকে মুসলমানদেরকে মুক্ত থাকা তো অভিজ্ঞতা তোমার নাফর থেকে থেকে বসানো অভিজ্ঞতা মুসলিম সরকারগুলিকে হৃদায়ত দ ভয় সৃষ্টি করে দাও তোমারই করতে পারে তুমি তুমি তাদেরকে দাও আল্লাহ তুমি আমাদেরকে আমাদের কল্যাণ দাও জাহান্ন থেকে দাও থেকে দাও আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে দেখবা আল্লাহু আকবার আল্লাহ বরকতময় করেছেন আমাদের বিবাহকে আমাদের সন্তানরা আমাদের আনন্দ ও মুত্তাকীদের নেতা বানিয়েছেন আল্লাহ কবুল করুন যদি আপনি শ্রবণকারী ও সর্বজ্ঞ হন